সাল্লাম বলেছেন যে আমাদের দিনের মধ্যে এমন কোন নতুন বিষয় সংযুক্ত করবে যা তার অংশ নয় তা প্রত্যাখ্যাত হবে অর্থাৎ তা গ্রহণযোগ্য হবে না রাহুল পাহারি মুসলিম